أعوذ بالله من الشيطان الرجيم و لله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أوهو أقرب إن الله على كل شيء قدير هار آكاشو پرثي بير جابوتيو گوپوان شتر جعان اكما تواللار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 যেমন তাদের একটি হল রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম একবার ঘরে হেলান দিয়ে বসেছিলেন খাবা ব্রাজিয়ালু রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে আসলেন এবং মক্কায় সেই সময়ে ইসলামের প্রাথমিক বছরগুলোতে সাহাবারা যে কঠিন সময়ের মোকাবিলা করছিলেন সে বিষয়ে অভিযোগ করলেন তিনি রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে এসে ফরিয়াদ জানালেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল্লাহ কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন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 আরেকজন মুসলিমকে ধরে নিয়ে আসত এবং লোহার চিরুনি দিয়ে তার দেহ আচরাতে থাকতো যতক্ষণ না তাদের হাড় থেকে মাংস আলাদা হয়ে যেত কিন্তু তার পরেও সে তার দিন ছাড়ত না কিন্তু তোমরা ব্যতীব্যস্ত হয়ে পড়েছ তোমরা তাড়াহুড়া করছো যদিও খাব এবং অন্যান্য সাহাবারা বিভিন্ন প্রকার অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারপরেও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে ব্যটিব্যস্ত হয়েও না আল্লাহর প্রদত্ত বিজয় আসবেই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 অন্য আরেকটি হাদিসে রাসদুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন আরবের জমিনসমূহ, ভূমিসমূহ নদ নদী এবং বন ভূমিতে পরিণত হয়ে উঠবে হয়ে উঠবে সবুজ এবং মুসাফিররা তখন শুধুমাত্র হারিয়ে যাওয়ার ভয় ছাড়া অন্য কাউকে ভয় না করেই মক্কার উদ্দেশ্যে ইরাক ত্যাগ করতে পারবে তৃতীয় আরও একটি হাদিস আছে যা আহমাদ এবং বুখারি বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম রাসদুল্লাহ সাল্লাহিস্লামের সাথে দেখা করতে এসেছিলেন আদি ইম ছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান নেতা খ্রিস্টানী এবং বিখ্যাত এবং তার বাবা তাই তিনি একজন হিসেবে যাই হোক তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তিনি সুরাতিলেন্লাম বললেন তারা তাদের আহবার ও রুহবানদেরকে অর্থাৎ তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে ইলাস বানিয়ে নিয়েছে এবং এই কথার মাধ্যমে আসল সাল্লাম এবং তার মধ্যে কথোপকথন শুরু হলো।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 কোন সম্ভ্রান্ত বংশ বা গোত্র থেকে আসিনি আর এই মুহূর্তে রাসুল্লাহ মানুষকে যিনি কিনা একটি বিখ্যাত তার নিজের গোত্রের সর্দার এই সম্ভবত তিনি চিন্তা করছিলেন যে ইসলাম আসলে এই ধরনের লোকদের জন্য নয় বরং দরিদ্র লোকদের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই করলেন এবং তিনি আদি ইবনে হাতেমকে বললেন যে আমাদের এই দারিদ্রতা এবং দুর্দশা যা দেখছ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 শামে অবস্থিত সিরিয়ার একটি শহর এটা ইরাকে অবস্থিত আল বাসরা নয় এই বুসরা শামের সিরিয়াতে এই আগুন বেরিয়ে আসবে হিজাজ থেকে মক্কা থেকে মদিনা এবং উত্তর দিকে তাইফ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকেই বলা হয়ে থাকে হিজাজ হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং তা এত বিশাল হবে যে তার আলো শামের সিরিয়াতে পর্যন্ত দৃশ্যমান হবে যা কিনা শত শত মাইল দূরে অবস্থিত তো এই আলমটটি ইতিমধ্যেই সংঘটিত হয়ে গেছে তো মূলত এই আগুন ছিল একটি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত য়গির অগ্নিপাতগিরি এটা ছিলা নিকটবর্তী একটি অঞ্চলে এবং এটা ইমাম নবির সময়ে দেখা গিয়েছিল। ইমাম তিনি বলেন যে গিয়েছিলেন একটা বিশাল আগুন মদিনা থেকে বেরিয়ে আসে ইবনে কাসির রাহমা উল্লাহ বলেন যে বেদুইনরা তাদের উটের গলায় রাতের বেলায় বেদুইনরা তাদের উটের গলায় সেই আলোর ঝলকানি দেখতে পেত এবং এই আলোর ঝলকানি অনেকটা ছিল বজ্রের মতো ইন হাজার রহিম বলেন আমরা মনে করি এটা সেই অগ্নি উৎপাদ যা মোদিনায় ঘটেছিল এবং এটা সেই আগুন এবং সেই আগ্নেয়গুলি যার সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লা বলে গিয়েছিলেন এবং যা অন্য আলেম যেমন বর্ণনা করেছেন সুতরাং এই আলামতটি ইতিমধ্যেই মোদিনায় ছশ চুয়ান্ন হিজড়িতে সংঘটিত হয়ে গেছে এবং পরবর্তী আলামত ১০ নম্বর আলামতটি বলা হয়েছে তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ নিয়ে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 বিশেষত মঙ্গোলিয়া এবং কাতারাস্তানের দিকে এবং এটাই হল তাদের চেহারার বর্ণনা যে অনেকটা সাদাটি বর্ণের সাথে লালচে বর্ণের ছোট ছোট চোখ বিশিষ্ট এবং তারা উটের পশমে নির্মিত জুতা এবং কাপড় ব্যবহার করে সুমান আল্লাহ এই হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি মুজেজা আমরা দেখতে পাই যে যে লোকদের সাথে মুসলিমদের লড়াই হয়েছিল তাদের বর্ণনার সাথে তাদের দৈহিক বর্ণনার সাথে রাসুল্লাহ সাল্লাহামের হাদিসের বর্ণনা হুবুহু মিলে যায়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 বলা হয়ে থাকে যে দুই মিলিয়ন বা ২০ লাখ মানুষকে তারা হত্যা করেছিল এবং তারা মৃত ব্যক্তির মাথার খুলি দিয়ে পিরামিড তৈরি করে মুসলিমদেরকে নিয়ে উপহাস করেছিল এরপর তারা বাগদাদের যায় এবং বলা থাকে যে সব বই নিয়ে তারা নদীতে ফেলে দেয় এমনকি বলা হয়ে থাকে যে তারা নদী পার হওয়ার জন্য সেই বইগুলোকে সেতু হিসেবে ব্যবহার করেছিল অনেক বই ছিল এবং সেগুলো সেই সময়ে সেই বইগুলো ছিল একেবারে মৌলিক বই যা অনেক মুসলিম মনীষীদের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 রাসুল্লাহ সাল্লা বললেন যখন শাসন ক্ষমতা দেওয়া হবে অযোগ্য লোকদেরকে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো তখন নেতারা সুফহাত হবে সুফহাত হল এমন লোক যাদের চিন্তা শক্তির অভাব রয়েছে যারা ফিক এবং দিন সম্পর্কে জ্ঞান রাখে না অবুধ যখন এই অযোগ্য লোকেরা নেতা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো সুমান শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হাদিসের রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যদি তোমরা শাসন ক্ষমতার নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে উক্ত পদের জন্য যোগ্যতর লোক বর্তমান তার থেকেও ভালো লোক বর্তমান তবে তোমরা মুসলিমদের সাথে প্রতারণা করলে সুবান শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হারিসি রাসুল্লা সাল্লা বলেছেন যদি তোমরা শাসন ক্ষমতার নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে ভালো লোক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 তা এমন অনেক ঘটনা বর্তমানে ঘটতে দেখছি পরবর্তী বারো নম্বর আলামত হচ্ছে ইল বা জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতার প্রসার ঘটবে রাসদুল্লাহ সাল্লাহাম বলেছেন বুখারি থেকে বর্ণিত কি কিছু নিদর্শন বা আলামত হলো ইলকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা জাহেলিয়াত তার স্থান দখল করবে সাহাবারিআ জিজ্ঞেস করলেন তবে কি জ্ঞানীরা বরং ইলম সম্পর্ক বরং জ্ঞান সম্পন্ন বা জ্ঞানবান আলেম ব্যক্তিদের জ্ঞান সম্পন্ন লোকদের মৃত্যুর মাধ্যমে তুলে নেন এমনকি যখন কোন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 যার মূল কারণ হচ্ছে ভুল ফতোয়া যা এই তথাকথিত আলেমদের দ্বারা রায়ের কারণে তাদের প্রদত্ত মতামতের কারণে সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যবশত এই ফতোয়ার বিষয়টিকে আজকে অত্যন্ত হালকা করে দেখা হয় সাহাবার রাজিউল তালেমদের সময়ে তারা কোনো ফতোয়া দেওয়া থেকে দূরে থাকতেন তারা ফতোয়া দেওয়া পছন্দ করতেন না এই দায়িত্ব থেকে তারা এড়িয়ে যেতে চাইতেন একজন তাবি বলেছেন যে আমি তিরিশ জনেরও বেশি সাহাবিকে একটি মসজিদে দেখেছি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 কারণ তারা হচ্ছে একটা বড় দায়িত্ব একবার একটা হয়েছিল। তিনি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই ঘটনা কি ঘটেছে না তিনি বললেন ঠিক আছে তাহলে চলে যাও যখনই ঘটনা ঘটবে তখন এসে আমার কাছে জিজ্ঞাসা করবে আমি বদরের সাক্ষী সাহাবিদেরকে ডাকব তাদের সাথে আলোচনা করব আমি নিজে কোনো ফতোয়া দেব না সাহাবারা তাত্ত্বিক কিছু বা থিওরিটিক্যাল বিষয় অর্থাৎ যে ঘটনাগুলো এখনো বাস্তবে ঘটেনি এমন সমস্যা নিয়ে তার সমাধান কি হবে এগুলো নিয়ে চিন্তাও করতে যাইতেন না এখন আমরা অনেক বেশি তাত্ত্বিক প্রশ্ন করি আমরা এমন সব প্রশ্ন করি যার ব্যবহারিক কোন প্রয়োগ নেই এমনকি সাথে সাথে আমরা স্বেচ্ছায় উত্তরও দিয়ে দিই সুভান আল্লাহ একবার ইমাম মালিকের কাছে একজন লোক এসেছিলেন অনেক পথ অতিক্রম করে মরক্কর আল মাগরিব থেকে কিছু বর্ণনায় আছে যে তিনি স্পেনের আন্দালুজ থেকে আসতে পারেন আল্লাহ আলাম এত দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ইমাম মালিকের কাছে এসেছিলেন চল্লিশটি প্রশ্ন নিয়ে এবং চল্লিশটার মধ্যে ছত্রিশটাতেই ইমাম মালিক উত্তর দিয়েছিলেন আল্লাহু আলাম আমি জানি না আল্লাহই ভালো জানেন তিনি মাত্র ছয়টা বা চারটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তো এত দীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে যে ব্যক্তি ইমাম মালিকের কাছে এসেছিল সেই লোকটি বলল যে আমি এত দূর মরক্কো থেকে আপনার কাছে এসেছি আল্লাহু আলাম আমি জানি না এটা শুনতে তো যখন আমি ফিরে যাব, তখন আমি আমার মানুষদেরকে কি বলবো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 সেখানে একজন সাহাবা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়েছিল এবং এই কারণে তিনি জানাবাত অবস্থায় চলে গেলেন অপবিত্র অবস্থায় চলে গেলেন এই তিনি সকালে জিজ্ঞাসা করলেন যে আমাকে কি উসুল করতে হবে আমাকে কি কি মাথাও ধুতে হবে কারণ তার মাথাতেই সবচেয়ে বড় জখম এবং আঘাতটা ছিল কারণ আপনি যখন অপবিত্র অবস্থায় থাকবেন তখন আপনাকে সমস্ত শরীর ধুত করতে হবে ফরজ গোসল তো তারা বললেন যে হ্যাঁ তোমাকে সহ সারা শরীর ধুত করতে হবে তো যখন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 তার রাসুল্লাহ সাল্লা বললেন যে ক্ষতস্তানের উপরে ব্যান্ডেজ মুসেফেলাই তো তার জন্য যথেষ্ট ছিল তারা যদি তবে জিজ্ঞাসা করেনি তারা কেন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো না অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জানতে চাওয়া তো দেখুন যে আপাতদৃষ্টিতে একটি ছোট বিষয় বা পবিত্রতা তাহারাতের মতো একটি বিষয় এখানে একটা সামান্য ফতা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 अर्थात आखिरतर ज्ञान कम्डिर कहला मजार एक हादी अल हुजाइफा इबने यामलाम इमाम मुछे जापड़ दाग मुछे जाए धुए जाए तो तक সেই সময়ে কাপড়ের রং স্থায়ী কোনো পাকা রং ছিল না তাই আপনি যদি একটা আপনার নিয়মিত কাপড় করতেন তবে ধীরে ধীরে এর রং ফিকে হয়ে আসত যতক্ষণ পর্যন্ত না এর রং চলে যায় হুজাইফা বলেছেন ক্ষেত্রে ইসলাম ধীরে ধীরে ফিকে হতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ মুছে যায় মানুষ সালাদ সম্পর্কে কিছুই জানবে না সিয়াম সম্পর্কে কিছুই জানবে না ইবাদত সম্পর্কে জানবে না কিছুই জানা যাবে না এবং আল্লাহ সুমান এক সময় পৃথিবী থেকে সমস্ত কুরআন কে তুলে না এক সময়ে যারা বলবে আমরা আমাদের আগের লোকদেরকে পূর্ববর্তীদেরকে অনেক আগে বলতে শুনতাম লাহ আর এই কারণে আমরাও এটা বলছি ইসলাম সম্পর্কে তারা শুধু এতটুকুই মনে রাখতে পারবে তারা সালাদ চিনবে না সিএম চিনবে না জাকাত কি চিনবেনা কোনো এই কালেমা বলতো এই কারণে আমরাও বলি কিন্তু এর অর্থ কি তারা কিচ্ছু জানবে না তো এই কথা শুনে শিলাহ রহিমাউল্লা যিনি একজন তাবিয়ান ছিলেন তিনি হুজাইফারের জতাম একজন ছাত্র তিনি হুজাইফার থেকে যখন এই হাদিসটি বর্ণনা শুনলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন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 এভাবে যখন তৃতীয়বারের মতো প্রশ্নটি করা হল তখন হুজাইফা বললেন হে সিলাহ লা ইহা ইহ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে লাহা ইহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে লাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তিনবার তিনি এই বললেন এর কারণ হচ্ছে যে এসব মানুষকে আল্লাহ সুমতাল তাদের অজ্ঞতার জন্য মাফ করে দেবেন তারা সাহায চিনবে না সিএম চিনবে না জাকাহ চিনবে না এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞানও থাকবে না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 ইমাম বুখারি থেকে বর্ণিত বলেছেন যে জিনার ব্যাপক প্রচলন করবে আর অপর আরেকটি হাদিস যা এই হাদিসের আমরা বলতে পারি যে সাইন্টিফিক মেরাকল বা বৈজ্ঞানিক একটি নজিরার মতো যেখানে রাস্লা বলেছেন যে যখন জিনার প্রচলন করবে তখন যদি মানুষ জনসম্মুখে পাবলিকি এর প্রচার করতে থাকে তবে আল্লাহ তাদের মধ্যে এমন এক রোগের প্রাদুর্ভাব ঘোরাবেন যা তাদের পূর্ববর্তী আগের লোকের সময়ে ছিল না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 তারা সবকিছুকে আইনসম্মত বৈধ বানিয়ে নেবে আইন করে সেগুলোকে বৈধ বানিয়ে নেবেশু সমাজে গাধাদের একটি হাদিস আছে যেখানে রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে এই উম্মা শেষ হবে না এমন একটা সময় আসা পর্যন্ত যখন একজন লোক রাস্তায় একজন কোনো মহিলার দিকে এগিয়ে যাবে এবং এরপর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 কোন পার্থক্য নেই সুবান আল্লাহ যে স্যাটেলাইট ডিসের সকল স্থান থেকে বিভিন্ন হলিউড সেখানে পৌঁছে গেছে মুভি নগ্নতা এবং এই সংস্কৃতির ধ্বংস এখন সারা বিশ্বব্যাপী এটা আর আঞ্চলিক কোন বিষয় নয় এটাই এখন বিশ্বায়ন সুবান আমরা মুসলিম বিশ্বের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 এই কাজগুলো কি মুসলিমদের বিয়ে করার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে না রাসুদুল্লাহ সাল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে আপনার কন্যাকে বিয়ে করতে চায় এবং আপনি যদি তার দিন ধর্ম চরিত্র এবং পরিচয়ে সন্তুষ্ট থাকেন এবং এর এরপরও আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে পৃথিবীতে মারাত্মক ধরনের ফিটনা ফাসাদ শুরু হয়ে যাবে রাসুদুল্লাহ সাল্লা আলাই সাল্লাম সমাজের সেই ফিতনার কথা বলছেন যা ঘটবে এবং আমাদেরই ক্ষতি হবে কারণ আমরা সকলে মূলত সমাজের বাসিন্দারা একই নৌকার যাত্রী এটার জন্য আমাদের সবাইকেই ভুগতে হবে আমরা আমাদের মেয়েদেরকে এই সমাজের পরিবেশে বড় করে তুলছি যদি আমরা পরিতিতির পরিবর্তন না করি তাহলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে রাসুদুল্লাহ সাল্লা আলাই সাল্লাম ঠিক এই ব্যাপারটি খেয়াল করেছিলেন রাসুদুল্লাহ সাল্লু আল্লাহাম বলেছিলেন ধর্ম অর্থাৎ দিন এবং চরিত্রের চরিত্র দেখে সন্তুষ্ট হও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 একজন আলম বলেছিলেন যে ধনী লোকেরা যারা অনেক সময় সদাকা করে তাদের ব্যাপারে বলেছেন এই বিষয়টা অনেক বড় একটা সদাকা হবে যদি তারা তাদের জীবন দশাতেই তিন বা চার জোড়া দম্পতির বিয়ের দায় দায়িত্ব আর্থিক খরচের ভারটা নিয়ে নেয় আমরা অনেকে অনেক সময় রাম সদাকা করি মসজিদের সামনে ভিক্ষুকদের টাকা দেওয়া থেকে আমরা অনেকেই বিরত থাকি না তাদেরকে সাহায্য করি তো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 ইংরেজিতে গুণাসময়ের মধ্যে একটি এবং এটি হচ্ছে সেই দুইটি গুণার একটি যেখানে আল্লাহ সুমত দুই ধরনের গুনাকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তো দুইটি গুনার একটি হচ্ছে রিবা এবং আরেকটি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ সুহামতাল্লাহ আদিস কুস্তি বলেছেন যে আমার আউলিয়া আমার বন্ধুকে শত্রু হিসেবে নিবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব এই হচ্ছে দুইটি গুণা আল্লাহ যার জন্য গুণাকারীর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 এবং এই হারিসটি আত্মাবার সময় দুই ধরনের ছিল সুদী লেনদেন করা হয়ে থাকে আর রিবা আল ফাদল হচ্ছে একই ধরনের দ্রব্যের বিনিময় যেমন সোনার বিপরীতে সোনার বিনিময় রুপার জন্য রূপার বিনিময় এবং এই লেনদেনে আপনি একটি বাড়তি অংশযোগ করবেন তো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 সেখান থেকে ইসলামের দাওয়া ছড়িয়ে পড়ে অথচ এটার কোনো ছিল না কারিগরকে ডেকে বললেন হলুদ রঙ ব্যবহার করবে না কারণ এগুলো হচ্ছে উজ্জ্বল রং। তিনি রাজমিস্ত্রীকে বললেন যে ওই দুইটি ওই দুইটি রং ব্যবহার না করতে কারণ এটা মানুষকে বিভ্রান্ত করবে মানুষের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 কারণ এটা মানুষের সালাতে ব্যাঘাত ঘটাবে এই জানামত হয়তো হিসাব রাখবে কতগুলো সিজা আপনি করেছেন কতগুলো রুকো করেছেন আবার আপনাকে তা ঘোষণা করে জানিয়েও দিবে এবং এর সীমানায় বর্ডারে লাইটও আছে তাই যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন এটা আপনার জন্য কোন সমস্যা নয় কারণ এটা আপনাকে আলো দেবে উচ্চ প্রযুক্তির হাইটেক জেনামত কিন্তু এটার সমস্যা হচ্ছে যে সালাদ থেকে মনোযোগের হানি করে। এটা মনোযোগ নষ্ট করে দিবে। আবু দারদা বলেন তোমরা যদি তোমাদের মসজিদ এবং কুরআন সাজাও তাহলে ধ্বংস আসবে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 দেখার জন্য এবং ইসলামিক স্থাপত্য দেখে অবাক হওয়ার জন্য আবু দারদা বলেন যে এটা ধ্বংসের একটা চিহ্ন সুমান আল্লাহ এটা আবু দারদার ইল এবং বিচক্ষণতা কারণ এই কাজগুলো এমন ধরনের মানুষের চিহ্ন যারা আসলে প্রতীকই কাজ করে এবং মূল কাজের অনেক কিছু তারা ছেড়ে দেয় মানুষ সুন্দর কিছুর পেছনে ছোটে কিন্তু তার আসলে কোন জিনিসেই আগ্রহ বোধ করতে পারে না তার আসলে কোনো বিষয়ে কোনো জিনিসে আসলে আগ্রহী হয় না আর এসবই হচ্ছে বিপদগামী মানুষের চিহ্ন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 আল্লাহ জানেন যে এই হাদিসগুলোতে আমরা মুসলিম উম্মার প্রতি নির্দেশনা পাই তো এগুলো মুসলিম উম্মার সম্পর্কে বলছে অবিশ্বাসী কাদের সম্পর্কে নয় রসুল কে আমাদের বিভিন্ন চিহ্ন সম্পর্কে আলোচনা করেছেন যেগুলো মুসলিমযুক্ত অবশ্যই কিছু চিহ্ন সকল বিশ্বাসীদের সম্পর্কে বলা হয়েছে স্বাভাবিকভাবে আবার কিছু নির্দিষ্ট কিছু মানুষ সম্পর্কে বলা হয়েছে কিন্তু যখন হাদিসে কোন নির্দেশনা থাকে না এবং কিছু নির্দিষ্ট মানুষ সম্পর্কে বলা হয় তখন আমরা ধরে যে তারা হচ্ছে মুসলিম বা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে এটা একটা হাদিস এবং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 এবং আমাদের আজকের আলোচনায় সর্বশেষ যেই আলামতটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ১৮ নম্বর সেটা হচ্ছে দাসী তার নিজের মনিপকে জন্ম দেবে এই হাদিসটি আহ জিবাহামের একটি বিখ্যাত হাদিস এটা বুকারি এবং মুসলিমেও রয়েছে জিব্রু আলা সাল্লাম মুহম্মদ সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে তো রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে মহিলা বা দাসী তার মনিবকে জন্ম দেবে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 যখন একটা বাচ্চা অসহায় থাকে তখন তার মা এবং বাবা তাকে বড় করতে যে পরিমান কষ্ট করে এবং আল্লাহ এভাবেই একটি বাচ্চাটিকে তারা বড় করতে পারে আর সুমান পনেরো বছর বয়সে সে বাচ্চাটা একসময় আর তাদেরকে কিছুই ফেরত দেয় না আর এটাই হচ্ছে অকৃতজ্ঞতার চূড়ান্ত সীমা